বৈশিষ্ট হলো এদের বৈশিষ্ট্য হল এরা স দেখিন এরা সত্য কথা বলে এরা মিথ্যা জানে না এরা ওয়াল দেখিনেতিন এদের বৈশিষ্ট্য হল এরা ক নিন কারা আর এটার নাম দোয়া তাহলে বোঝা যায় দুইটার মধ্যে একটু পার্থক না হয় একই নাম হইলো না নাম দুইটা হইলো কেন মা সৌরা মানে মা উসিরা ফিল কোরআনে ওয়া কোরআন এবং সহিদে যত দোয়া আছে সেগুলোর নাম হল দোয়ায় মা আসারের মধ্যে আছে আচার মানে কোরআন আর হাদিস আর একটা হলো দোয়ায় কুনুত কনুত মানে অনুগত হওয়া এটা হলো অনুগত বান্দাদের দোয়া অনুগত বান্দাদের দোয়া মানে এই দোয়াটা এত বেশি উপযোগী কোন ব্যক্তি যদি এই দোয়ার আমল করে ফেলে সেই লোক আল্লাপের যেমন একমাত্র আল্লাহর কাছে সাহায্য দেয় সে আর খাজা বাবার কাছে সাহায্য চাইতে পারে আর কারোর কাছে সে সাহায্য পুরোপুরি তাহিদবাদী কোন বিন্দু মাত্র শেরেক তার মধ্যে নাই তারপরে ইন্নানাস্তাঈকা আমরা একমাত্র আপনার উপরে আর কারো উপরে আমাদের ভরসা করি না তারপরে আলাই আর আমরা সানা প্রশংসা করি সময় আপনার সানা করি কার আল্লাহ আর অন্য কারো ওই প্রশংসা আমরা করি না তারপরে আমরা কখনো তোমার সাথে কোনো কুপুরি করি না পরের কথাটা আর অমারাত্মক ওয়ানুকাউ না কি আপনি আরেকজনকে তালাক দিচ্ছেন সে কিন্তু আপনাকে তালাক দিয়ে নাই এজন্য কথাটা বুঝতে পারছেন আপনি সেটা পরে আসতেছে প্রথম বলতেছে নাও আমি একেবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম খোলা করে দিলাম তালাক দিয়ে দিলাম আমি দিলামগ করে ফেললাম মাইয়াব জুরুকা যারা তোমার প্রমাণ করে যারা তোমার করে তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই একেবারে সব তালাক দিয়ে ফেলছি খোলা করে ফেলছি দেখেন এই দোয়ার উপরে যদি কেউ আমল করে এই লোক কান এদিন হবে না আর কে কানে দিন হবে ওয়ানুকু মাইনুকা তোমার নাফর যারা করে তাদের সাথে আমি তাদেরকে বর্জন করে ফেললাম তাদেরকে ছেড়ে দিলাম তাদেরকে তালাক দিয়ে দিলাম তাদের সাথে আমার কোন সম্পর্ক সাক্ষাৎ কার সাথে মাইনুকা মসজিদে বলে গেলাম ওয়ানু ওয়ানাত্রুকু মাইনুকা বাহির হওয়ার পরে প্রথম সাক্ষাৎ কথাবার্তা মুসাফাহা মোকা ওই মাইয়ুরুকা মানে কথার বরখালাভ ভিতরে এক কথা বাইরে হলো আমাদের লক্ষণ আর ওই দোয়ার উপরে আমরা এইভাবে দোয়াই খুনুতের প্রত্যেকটি অংশ তাহিদের গুরুত্বপূর্ণ মূল মূল পয়েন্ট গুলাই মানে এজন্যই দোয়াটার নাম হয়েছে দোয়া আল্লাহ আছে একটাও জানে না এখানে যদি ইন্টারভিউ নেওয়া শুরু করি যে কয়জনে জনে দোয়াই পারে। খুব কম ভাই আছে দোয়াই কোনুত পারে মানে আল্লাহ এটাও পারে না অন্য তো দূরের কথা আবার এই মাসালা আসে বিভিন্ন সময় চেষ্টা করতে হবে শিখার জন্য শিখতে যে কদিন লাগে এই কদিন আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি শিখারু চিলে দিয়ে যদি দশ বছর কাটাই দেন এখনো শিখতে পারি নাই শিখারু দিয়ে দশ বছর মানে এরা আল্লাহ রাস্তায় দান করে এদের আরেকটি বৈশিষ্ট্য হইল এরা সাহারির সময় আল্লাহর কাছে আল্লাহ হকবার এটা হলো একজন এবাদুর রহমানের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য করে সাহারির সময় কোন সময় রাত্রির শেষ বাঘে ফজরের আগে রাত্রির শেষ অঙ্ক আমরা রমজান মাসে সবাই সাহারি সিনি কিন্তু রমজান গেলে আর সাহারি সিনি না রমজানের সময় সবাই সাথে পরিচিত হয় যে সাহারির সময় এতটা সবাই সময়ও জানে কিন্তু বাকি এগারো মাস সময়ও জানে না রাত্রে যদি খাওয়ার ব্যবস্থাপনা থাকতো তাহলে হয়তো খোঁজ খবর রাখা যেত এখন উঠে আবাদত বন্দেগি করতে হবে এগারো মাস আল্লাহর কাছে করার সময় আল্লাহাক সুরাল ফোর তাদের রাত অতিবাহিত হয় তাদের আরেকটা আল্লাহ বলছেন এদের ফিটটা খুব কমেই বিছানার সাথে লাগে রাত্রি বেলায় মুমিনের ফিট বেশিক্ষণ বিছানার সাথে লেগে থাকে না বিছানা থেকে এদের ফিটটা আলাদা থাকে এটা হলো মুমিনের বড় বৈশিষ্ট্য মুমিনের কাছে রাতটাই হলো আনন্দের দিনের চেয়ে মুমিনের কাছে রাত হলো খুশি। আমাদের খুশি হলো রাত্রে বেশি করে ঘুমানো যায় কিন্তু রাত হলো এবাদতের জন্য